আমরা আমাদের ধর্ম শ্রী গুরু শ্রী শ্রীমুখ থেকে শুনেছি যে আসল প্রেম হয় না হচ্ছে না হয়নি হবে না প্রমাণ যে তাকে হেলানা করে যতক্ষণ পর্যন্ত তাদের কল্যাণ করতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে খুব সমান করে এবং যখন বৃদ্ধ হয় তখন এত খেয়াল করে এবং বিশেষ করে বৃদ্ধ লোকেরা যদি রোগগ্রস্ত হয় এবং তাদের শিশুদের মতো লালন পালন করতে হবে তখন তা আত্মীয় স্বজন আশা কর যে আমার বাবা আর কতদিন থাকে আমাদের এতেও লাঞ্ছনের দিচ্ছে হবে যে এই খুনি মারা যাবে ওকে মারা যায় তো সাশ্রয় বলা হয়েছে যে সকল পাপে জন্য প্রয়সচিত হয় কিছু না কিছু করতে পারত ব্রহ্ম হত্যা করলেও গৌ হত্যা করলেও ব্রাহ্মণ হত্যা করলেও প্রয়সচিপ্ত করো কিন্তু এক প্রকার পাপ আছে যার জন্য কোনো প্রায় নেই সেটা অকৃতজ্ঞ বলা হচ্ছে যে যে মানুষ অকৃতজ্ঞ হয় গুরুদের থেকে যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ নেই মা বাবা থেকে যা পেয়েছে তার জন্য হয় না তো সেই মানুষ যখন মারা যায় তা মৃত্যু শরীর তার সব শেয়ালারাও খায় না শিয়াল তারাও মনে করে যে এই মাংস এটা দূষিত আছে যে আমাদের ভাব হবে সেটা মুখ্য লক্ষণ বানাশ্রম সমাজ বৃদ্ধ মা বাবা জন্য সব কিছু বিভাগ কর তাদের শিশুদের মতো অসহায় অবস্থায় তাদের পুরো পালন করা সেটা এই বিধি এই প্রয়োজনীয় ধর্ম শুধুমাত্র জঙ্গলের মত ছাড়া সবাই বৃদ্ধ মা বাবা করে। আফ্রিকায় আমি জানি না এখন পর্যন্ত এরকম চলছে কিন্তু আফ্রিকায় কিছু প্রকার লোক আছে তারা কি করে মা বাবা যখন বৃদ্ধ হয় এবং কাজ করতে পারে না মনে করে যে ওই সমাজের জন্য কিছুই করতে পারে না তাহলে তারপর কি করে তাকে হাত করে তারা মাংস খায় নিজের মা বাবা মানে ওই স্ত্রী সাপ থেকে অনেক ডিম আসে এবং সেই ডিম গুলো থেকে অনেক ছোট ছোট সাপের উদ্ভবও হয় এবং ওই পুরুষ সাপ আসে এবং সেই ছোট ছোট সাপ নিজের গুলো খায় কলিযুগে এই অকৃতজ্ঞতা মুখ্য লক্ষণ আছে কারণ সবাই শুধু নিজের জন্য সবকিছু করে একটা ঘোষণা দেখেছি যে লেখা আছে ফর ইউ ফার্স্ট মানে নিজেকে এই প্রথম পদে আমরা দিচ্ছি তো সেটা কলিযুগার সাধারণ ধারণা নিজেদের প্রত্যেক মানুষ ও নারী তাদের চিন্তন অন্ত শুধু নিজের সাথে জন্য হওয়ার উচিত না বুঝতে হবে যে এখন পিছনে দেখা যাচ্ছে যে লোকেরা নির্মাণ কার্য করছে মিস্ত্রীরা তো সে কাজ করছে এবং যার জন্য তার কাজ মানে সেটা মন্দিরের কাজ না তো আমরা করি টাকা পয়সা দিই কিন্তু বান আশ্রম সমাজে ওই সব কাজ করার জন্য পয়সা দেওয়া হলন। এবং গ্রামে এক নাপিত ছিল তো নাপিতে কর্তব্য কি আছে না করবাহিতা লোকের যদি নাপিকে ডাকে তো আমার শির এবং মুখ পরিষ্কার করো সেইবিং করো তো নাফেদ দেশে। করে, নিজের ঘরে ফেলায় বিনিময় হয় এবং ওই ঢুবি কাজ আছে খাপো খাস প্রতিদিন বড় বড় লোকে খাপো নিয়ে নদীর চটে গিয়েছিল কিভাবে সংসার চলে তো যখন ফসল খাট্টা হয় তখন কিছু ধান এই সকল লোককে দেওয়া হয় এবং যে যেকোনো বড় অনুষ্ঠান হয় তাদের কাপড় ইত্যাদি যা প্রয়োজনীয় জিনিস দেওয়া হয় এবং সকলে একটু কিছু জমি থাকে শাক সবজি চাষ করার জন্য এবং এইবার সকলে প্রয়োজনে জিনিসের জন্য আয়োজন করা হয় আজকাল সেই সিস্টেম তো নেই এবং সব কাজের জন্য পয়সা না তো হবে না কেউ শুধু ধর্ম জন্য কেউ সাহায্য করে না হয় না হয় না কেউ এই অবস্থায় সকলে সবকিছু সবকিছু তার সাথে চিন্তন হয় এর থেকে আমার কি লাভ হবে এই কাজ করাই আমার কি লাভ হবে ক্ষত লাভ হবে লাভ না হলে আমি করব কিন্তু শ্রম সমাজে এইরকম চিন্তন হত না ধর্ম আমার ধর্ম হচ্ছে শিব সকলে ধর্ম হচ্ছে শিবক আমি সমাজের মধ্যে একজন এবং আমার ধর্ম আছে অনদে সেবা করতে যেহেতু আমি সেই জন্য আমার সেবা আছে আমি ধবি সেই জন্য আমার সেবা আছে থাকুন যেহেতু আমি ব্রাহ্মণ সেই জন্য আমার সেবা আছে শিক্ষা দেওয়া অনেক জন্য পুজো করা অনেক কল্যাণের জন্য পরামর্শ দেওয়ার জন্য জ্যোতিষ জ্যোতিষের দ্বারা উপদেশ দ্বারা এবং ব্রাহ্মণদের সর্বোত্তম কর্তব্য আছে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া প্রত্যেক লোকদের পদে কি করতে হবে কিভাবে কাজ করা হয় যাতে তাদের কল্যাণ হবে শাস অনুসারে শিক্ষিত ব্রাহ্মণজন পরামর্শ দেবে এবং ক্ষত্রিয়াদের সেইভাবে হচ্ছে ক্ষত্রিয়া মানে প্রভু কিন্তু তারা প্রকাশ করে কিভাবে ভগবান যেমন সারা উৎকল প্রদেশে রাজ আভাবশালী শক্তিমান রাজ আতক্ষণ পর্যন্ত প্রতাপ রুদ্র মহারাজ উৎকল দেশে রাজসিহাসনে উপস্থিত ছিলেন তখন পর্যন্ত ঢুকতে পারত খুব প্রভাবশালী প্রভু ছিলেন কিন্তু যে তা আন্তরিক মনোভাব ছিল যে আমি কারো প্রভু নয় আমি ভগবান জগন্নাথের মানে আমি তো রাজা আছি আমি তো প্রথা পুরুত্র প্রকাশ করলেন আগ্রহী তিনি জগন্নাথের জন্য সটা পরিষ্কার করেন ঝাড়ু শৈব করেন সেটা থেকে শ্রীকৃষ্ণ ধর্ম হচ্ছে কি এই ধর্মের শব্দের মূল আর্থ আছে সেবকর সকালে প্রথে জিত ধর্মা মূল বৃদ্ধি হচ্ছে সেবা এবং আমরা যদি কৃষ্ণের সেবা না করি সকাতভাবে তাহলে আমাদের সেবা করতে হবে ভাবে ভগবানের মায়ার শক্তি দ্বারা সেবা করতে তো সাধারণ ধর্ম ধর্ম এই বিধান আছে সমাজের মধ্যে শৃঙ্খলা রাখার জন্য এবং বিশেষ করে ধর্ম শিক্ষা জন্য সেই ধর্ম থেকে অনাদের সেবা হচ্ছে আমাদের সকলে জীবনে তৎপর্য আছে তো সেই সেই বা আমরা করি এবং আমরা যদি কবি সুভাগবান হয় তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তদের শ্রীমৎ থেকে হরি কথা শুনে বুঝতে পারব যে আসল সেবা ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর উচিত বানাশ্রম আচার ফলন বিষ্ণুর আরা একসাথে ভগবান বিষ্ণু আরাধনা করা হয় ভগবান বিষ্ণু এবং তার সেবা হচ্ছে বানাশ্রম বিধানে কেন্দ্রবিন্দু সব কিছু সব কাজ আমরা যা করি এবং সেই কাজটাকে সব ফল যা আমরা পাই সেটা সকালেই ভগবান বিষ্ণুকে বিশেষ করে যজ্ঞ বিধানে অর্পণ করা হচ্ছে তো সব ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় এবং সমাজের মধ্যে সকলে সেবা করা হয় এই ভাবনা বিপরীত আছে নিজে সাথে জন্য সবকিছু হয় কিন্তু সেটা আজকাল সকালে চিন্তা আমি যা করি এবং আছে আপনারা বুঝতে পারবেন তার সাথে দেশের সামাজিক স্থিতি থেকে যে প্রায় সবই বৃদ্ধ লোকদের ছেলেদের ঘরে থাকা হয় না পরিচালিত এবং বৃদ্ধ লোকেরা ওইসব বৃদ্ধ লোক মনে সেটা জেলে মত বৃদ্ধ লোকদের জন্য এবং বৃদ্ধ হয়ে তো এই খলি খনি যুগে মুখ্য লক্ষণ শুধু ছেলে মেয়েরা মা বাবা নয়। আজ দেখা যায় যে অনেকে মারা বিদ্যা এই নীতি পালন করে অনেক আমরা গুরু থেকে অনেক কিছু শিক্ষা করে তারপর শিক্ষিত হয়ে নিজেকে গুরু বানায় এবং গুরুকে হত্যা করে তা হাত করে না কিন্তু সেই রকম ভাবনা হয় যে এই গুরু থেকে অনেক কিছু শুনেছি তা বেশি এবং গুরু যদি না তো ভগবেনা গুরু আমি আমাকে যদি প্রশংসা করে না গুরু আমাকে যদি ভালো দেখ তাহলে সেই গুরুর কি দরকার গুরুর কর্তাব্য আছে আমাকে প্রশংসা করে সেটা বিপরীত না শিষ্যের কর্তব্য আছে গুরুকেই প্রশংসা করে ভৌতিক জগতে ভৌতিক সমাজে ফরস্পা প্রশংসা করা হয় একজন আমাকে প্রশংসা করে আমি ওকে প্রশংসা করি সেই জন্য ক্লাব আয়োজন রোটারি ক্লাব মানে সেই রকম সংস্থা বানায় সকলে এই জায়গা বসে ফরস্পা প্রশংসা করে এবং এইভাবে কর্তব্য আছে সেই প্রশংসা শুনে নিজেদের জন্মগ্রহণ করা হয় না নিজের গুরুর চরণে অর্পণ করা কিন্তু গুরুদের আছে তুমি কত বড় পদ্ম জানো না তুমি কাম করায়ণ এইভাবে গুরুদেব কর্তব্য আছে শিষ্যদের তিরস্কার করা তাদেশ তাদের কাম ক্রোধ হয়ে যাবে ইত্যাদি থেকে উদ্ধারিত হতে পারবে তো কেউ যদি এই গুরুদের ধর্ম পারে না তাহলে তথা কথিত শিষ্য উচিত শিষ্য মনে শাসক গ্রহণ করার জন্য প্রস্তুত হয় তো আজকাল এইরকম প্রকাশিত হচ্ছে যে অনেকে মা বাবাকে দেখে নেন খেয়াল করে না মা বাবার কথা শুনে না গুরুদের কথা শুনে না এবং গুরুকে দোষ করে তো এইসব অকৃতজ্ঞতা লক্ষ এই ভাব এত বড় আছে যে এক থেকে কোন উ সম্ভব নেই তো আমি বলছি আমার নিজের কথা কথা মেনে চলতে হবে কিন্তু দেখে যায় যে অনেকে এই কৃষ্ণ ভক্তি পথে এসে মা বাবা কথা মেনে মা বাবা এই খ্রিস্টভি করো না যেমন করি সেইভাবে তুমি মাছ মাংস ফেড়ে দিচ্ছিস আমাদের গরু তো হোক আছে তুই কত বড় মানুষ হচ্ছে যে তুই মাছ মাংস মা বাবা আমাদের যদি নিশ্চয়ই করে কৃষ্ণ ভক্তি করছে তাহলে তারা প্রকৃত মা বাবা নেই তাই মহারাজের নাই পালন করতে হবে বলি মহারাজ শুক্র ছাড়ের দিতে হল তা সকল সম্পতি বামন রূপে ভগবানের অবতাকে দিতে সেই সময় বলি মহারাজ স্থির করেছেন যে গুরুদের কর্তব্য আছে শিষ্য উপদেশ দিতে যাতে শিষ্য কৃষ্ণ ভক্তি এবং সেই গুরু যদি শিষ্যকে বা করে অনা তো সেই গুরু কোন নয় সেই নেই এবং সেই জন্য শিষ্য থি আর ধর্ম পরম ধর্ম 같이 কৃষ্ণ এবং সাধারণ ধর্ম সেটা আছে এবং সাধারণ অন্য আমরা সাধারণ ধর্মে নিয়ম পালন আలంকারী আমরা বলি না জয় কৃষ্ণ ভক্তি করো মা বাবা সম্পূর্ণ ত্যাগ করো সেটা আমরা যদি সম্মান দিতে হবে তার উপদেশ যদি আসরিক হয় ইরানেখা শিপুর মতো তো সেই উপদেশ তাকে আমরাকে মুখে সম্মান দিতে পারহাদ মহারাজ তা পিতা হিরণ্য কাশীপুকে অসুর বর্জ নামে সম্বোধন করে হে আপনি অসুর সমাজের মধ্যে সৃষ্ঠ তো এইভাবে প্রহাদ মহারাজ ইরঞ্জিকা শিপুকে সম্মান দিলেন কিন্তু তাদের উপদেশ বিষ্ণু সেই না করতে সেই উপদেশ পালন করেনি হিরঞ্জিকা শিপু অগ্ঞ ছিল তো পাঠশালা যাও শিখ সন্ডা এবং আমার থেকে তো প্রহাদ মহারাজ সেই শিক্ষা গ্রহণ করেছেন এবং রূপে আমার তাদের দুই শিক্ষক সন্ডা এবং আমার থেকে ভৌতিক শিক্ষা পেয়েছেন কিন্তু হৃদয়ে গ্রহণ করেনি সে জন্যে কাশিপুর প্রহ্লাদ মহারাজ করেন আমার প্রিয় পুত্র তুমি কি শিখেছ সবচেয়ে ভালো শিক্ষা কি পেয়েছ তো প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনম বন্ধনম দাসম সাবেদন ভক্তি উত্তম প্রহাদ মহারাজ বলেন যে আমি মনে করে যে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে কিভাবে ভগবান বিষ্ণু সেব কর তো হিরণ্ডিকা শিখুক এবং আমাকে দেখে জিজ্ঞেস করে কি রকম শিক্ষা দিছি সব নাম কেছে না আমরা তো সেই রকম আমরা ভেদা দান দণ্ডা ভৌতিক শিক্ষা তো প্রহাদ মহারাজ ঔপচারিক ভাবে স্কুলে ছিল এবং সেই রকম পাঠ পাঠশাল করেছে কিন্তু তা হৃদয়ের মধ্যে শিক্ষা রত্ন রাখেছেন সেই শিক্ষা রত্ন হচ্ছে বিষ্ণু সেই লঙ্কর আমাদের লক্ষ্য হত্যা হবে যে কিভাবে এই দোলাভ মানব জন্ম পেয়ে আমি সেই রকম কার্য করতে পারি যার দ্বারা আমার আর কোন মা বাবা গ্রহণ হবে না আসো মা বাবাকে যারা আমাদের শিক্ষা আমাদের আরো মা বাবা হবে না যারা প্রকৃত মা বাবা গুরু না শস্যা স্বজন না স্বজন হাউর উচিত না মা বাবা হাওড় উচিত না যে কোনো সমান গ্রহণ করা উচিত না কারো থেকে যদি সেই লোক জন্ম মৃত্যু থেকে উদ্ধার আমরা করতে পারি তো এস মা বাবা হচ্ছে যারা আমাদের উদ্ধার করে অজ্ঞান থেকে জন্ম মৃত্যু থেকে তবু বলছি দেহ দান কারি মা বাবাকেও আমাদের ধর্ম আছে তাদের সম্মান দিতে হয়তো আপনারা মনে করছেন যে আমরা বাংলাদেশি এই ধর্ম আমরা জানি এই ধর্ম আমরা পালন করি তো আমাদের এই উপদেশ মহারাজ দিচ্ছেন উত্তর আছে যে এই পর্যন্ত এই দেশে সেই ধর্ম চলছে কিন্তু আধুনিক প্রগতি হচ্ছে এবং এই আধুনিক তথা কথিত প্রগতির সাথে সাথে ধর্ম নষ্ট হয়ে যায় সে জন্য ভাল অনেকেই করে বিজে বৃদ্ধ পিতা মাতা কোনো সেটা হবেও এখানেও হবে হয়তো আপনারা কল্পনা করতে পারেনা সে সেটা হবে যেমন দশ কুড়ি বছর আগে আমরা এই যুবতীরা ওই জিন্স টি শার্ট পরে রাস্তায় পারে কিন্তু সেটা আজকাল সেটা সাধারণ যা উচিত নেই যা মুসলমান হিন্দু উভয়ের ধার্মা না সমাজ রীতির একদম বিরুদ্ধে আজ এই কারণ হচ্ছে এবং আরো খারাপ হয়ে যাবে আরো ভালো হবে না কারণ প্রগতি হচ্ছে প্রগতি মানে সর্বদা আপনারা বুঝতে পারে না আপনাদের ধারণা কত ভালো আছে আমার প্রস্তাব আছে যে আপনাদের থেকে আমি আরো ভালো করে বুঝতে পারি কারণ আমি বিদেশেও যাই এবং আমি বিদেশের উৎপতি আছি এবং সেখানে সামাজিক স্থিতি আছে জ্ঞান আছে এবং এই দেশে অনেক আপনাদের ধারামা আপনারা কিভাবে পালন করেন সাথে সাথে আপনাদের ধারণা যা অনাদিকাল থেকে আসছে সেটা খুব কম সময়ের মধ্যেই পুরো নষ্ট হতে পারবে হয়। জন্য দয়া করে মার্জন করবেন হারে এই পর্যন্ত আমি বলছি আর প্রশ্ন যদি থাকে দয়া করে এই কথা জিজ্ঞেস করুন এই প্রগতির সাথে মহাপ্রভুর বাণী যে পৃথিবীতে আছে যত নাগরাজ প্রচার হইবে মরান পৃথিবীর জুড়ে মহাপ্রভুর নাম প্রচারিত হবে তো আসলে এই ভৌতিক প্রগতের দ্বারা মহাপ্রভু ভবিষ্যৎ বাণী পূর্ণ হয়ে যাচ্ছে এই রকম প্লেন বড় জাহাজ ইন্টারনেট এই সব কি বলে রেকর্ড সব না হতো তো এই তো সুবিধা না হতো মহাপ্রভু বাণী প্রচার করার জন্য তাই নাকি যদি না থাকতো আমার কাছে পদের যাত্রায় অপ্রচার করা হয় কিন্তু সব সুবিধা নিয়ে আমরা যদি বৈষ্ণব ধর্ম প্রচার করে তাহলে সেটা এই সব নতুন নতুন জিনিসের সাহায্য হবে এবং এই সকল জিনিস আমরা যদি ব্যবহার করি নিজের বিষয় সুখের জন্য তাহলে অধপাতন হবে অধপতন বেশি হচ্ছে তো সেজন্য আমাদের বেশি কাজ করতে হবে প্রচার এই তো সার পৃথিবীতে সংস্কৃতি যা চলছে সে তো এই দেশে আসবে আসছে তো আপনারা প্রচার করুন তাহলে মহাপ্রভু বাণী পৃথিবী জুড়ে তার মহাপ্রভু নিজে সারা পৃথিবীতে প্রচার করতে পারতেন তো করে নেন আমাদের কিছু সেই বা করার জন্য সুযোগ দিয়েছে এই সুযোগ আমরা যদি নিই তাহলে আমরা ধন্যবাদ আমরা যদি শুধু বসে বসে বল বলব যে মহাপ্রভু বাণী সার্থক হোক তো হতে পারে কিন্তু সেই প্রয়াসে আমরা ভাগি হব না আমাদের কিছু করতে হবে কালির রাজা প্রভুদ্ধ খুবই আছে কালি রাজা নেয় না খুব প্রভাবশালী আছে আর কোন প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমার আর একটা কথা বলা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রামা রামা রামা রামাগত অনেকে ওই ব্রাহ্মাচার্য খুব কম ছেলে বাবা কাছে এই অনেক আছে কেউ যদি নিতে চান ওই বুক থেকে নিতে পারে আর আর কিছু বই আছে জয়শীল প্রভুপা ইংরেজিতে এইখানে আছে আর কিছু কিছু ইংরেজি সিদ্ধি আছে আশা করে আর সন্ধে বাংলা সিদ্ধি উপলব্ধ হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী